আয়শা রাজাল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের মতো অজু করতেন